দারে দারে গড়েন কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে গভীর রাত এক তা আগুন জ্বলতেছে এত রাত্রে আগুন জ্বলে কেন কাছে গেলেন দেখে মহিলা সুলার মধ্যে পাতুর সিদ্ধ করে আর প্রভু গ তিন দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই এ প্রভু আমার তাবুতে খাওয়ার নাই বাচ্চারা কাছে খাবার খাবারের জন্য এ প্রভু কোথাও থেকে খাবার দেব প্রভু গ আমি আমার ঘরে কোনো খাবার নাই আমার লোকের স্তিমিন গরের কোন আল্লাহাম দিহি আমি দি ভাই নাই যাহার নামে যাওয়ার লাগে বাড়ি মান যেখানে মাল গোদাম প্রধান আসল রাখ আমার মাতা একটা উনি ডাক দেবেন খলিবাত আপনি রাষ্ট্রপ্রধান শুধু শুধু মোদিনারেন না আপনি অর্ধেক পৃথিবী কেউ বলেন তৃতীয় অংশের প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান আজকে দুনিয়াতে আমার আডার বস্তা বহন করতে রাজি কিন্তু কেম তীর করছি উমরের গুনার বস্তা তো বহন করতে রাজি হবে না অতএব আমার গুনার বোঝা আমারই বহন করতে হবে দেখ মাথার তুলিয়া আডার বস্তা মাথার তুলিয়া দিছে ওই তাবুর কাছে গিয়া আডার বস্তা হালাইয়া আডা দিয়া রুটি বানাইয়া রুটি করিয়া এরপরে তরকারি ভাগ করাইয়া এই বাচ্চা বাচ্চাদুরকে উঠাইয়া খাওয়াইয়া এরপর বললেন মা আমি এবার যাই বাবা যাও কিন্তু এই দেশের রাষ্ট্রপ্রধান খলিবতুল মুসলিমের কুমন না হইয়া তোমার মতন লোক যদি রাষ্ট্রপ্রধান হইছ তাহলে দেশের মানুষ শান্তি হইল হইলে তখনও পরিষয় দেয় কারণ পরিচয় দিলে মহিলা ঘাবরাইয়া যাবে বেলা চলবো না করছি কি তখন ডাক দেয়া কর মা হলিবুল মুসলিম উমরের দরবারে যায়েন গেলে আমারই কেন খাইবেন কথা বা আমার আসনের দিয়েছে আল্লাহ আব্বুল আলহামিন তাই বলেন আসুন আয়াতের মধ্যে চলে যায় বিস্তারিত আলোচনার অবকাশ নাই আল্লাহ ইমান দারা নিজেকে এবং পরিবারকে যখন আগুন থেকে বাঁচাও নিজে এবং পরিবার কাকে বলে বিস্তারিত আলোচনা তো আগে বলতে অবকাশ নাই আল্লাহ আব্বুল আলমিন আয়াতা যদি এমনি বলতেন ইয়ুদিন নারা ও নিজেকে এবং পরিবারকে জাহান নামের থেকে বাঁচাও তো ইখানে আল্লাহ আমানু কেন বললেন কেন বললেন না আমানু বলার দ্বারা প্রমাণিত হয় অনেক ইমানদার আছে জাহাল নামের আগুনে যাইবো আরো যাবে কিনা আল্লাহ কেন বললেন আগুন থেকে বাঁচাও নিজেকে জাহান নামের আগুন থেকে কেন বাঁচাবো নিজেকে আগুন থেকে বাঁচাও এই কথা তো বললাম নিজে গুনার কাম করে যাবতীয় গুনার কাম ছেড়ে দাও আল্লাহর যাবতীয় বিধানের আগুন থেকে বাঁচাও এর তাৎপর্য কি আল্লাহ রসুল সাল্লাহ জানায় দিয়েছেন তোমার অধীনে অধীনস্থ যতগুলোর জিনিস আছে কি কুকুর বিড়াল যদি থেকে থাকে চাকরানিও যদি থেকে থাকে সাহর যদি তারও হুকুমে তাদের প্রাপ্য সঠিকভাবে আদায় করলে কিনা কেমতের ময়াদানে আল্লাহর দরবারে জবাব করতে হবে এখন আসুন আল্লাহ রাবুল আলমিন বলেন নিজেকে এবং পরিবারকে পরিবারের পরিবারের ব্যাখ্যা হইলে আপনার পরিবার হইল ঘর আপনি যখন নাকি মহল্লার সর্দার আপনার আপনার পরিবারটা হলো মহল্লা আপনার যখন ওয়ার্ডের সর্দার তখন আপনার পরিবার হইল ওয়ার্ডটা ঠিক তেমনি ভাবে যত ওর দিকে আপনার পরিবারও তত বড় হবে যেরকম কি হবে বড় হবে এখন বাঁচাও কোথার থেকে আল্লাহিন বলেন না দুনিয়ার আগুন হইলো সোনালি এখন কি আর কি দুনিয়ার আগুনের কালারটা হলো সোনালি কালার সোনালি কালার না সোনালী না নিবা আগুনের কালারটা হইলো সোনালি লাল না আগুনের বাকিটা সব সুনালী কালার তো আগুনের কালার হলো সুনালি আর জাহান্নামের আগুনের কালার হলো কালো আল্লা রসুল বলেন ইয় জাহান্নামের আগুনে এত কালো হবে নিজের শরীরের প্রশম পর্যন্ত দেখা যাবে না আগুন দুনিয়ার আগুনের চেইতে কত বেশি গরম হবে দুনিয়ার আগুনের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে একটা জাহান্নামে কে যদি ছেড়ে দেওয়ার তাহলে ওই লোকটা সঙ্গে সঙ্গে ঘুমায়া যাবে কি করবে যাবে ঘিয়ার কোনো অগ্নিকুণ্ডের মধ্যে যদি একটা জাহান্নামীকে ফেলে দেওয়া হয় তাহলে জাহান নামী লোকটা বলবে ওর দিনে আরাম পাইছে একটু ঘুমাই লই সুলহান আল্লাহ বলবেন না আমার আল্লাহ আবহাম বলেন এসে বললেন ও মালিক ফেরিস্তা একটু আগুন দাও আমি দুনিয়াতে নিয়ে দেওয়ার জন্যে কি পরিমান আগুন চান আমি আগুন দাও একটা খেজুর পরিমাণ আগুন দাও আগুনে একটা আঙ্গরা দাও আমি দুনিয়াতে নিয়ে দেওয়ার জন্য মালিকান কিমানিমান নাও তুই বিন্দু পরিমাণ যে নিবা এক আগুন পানির মধ্যে এই বিন্দু পরিমাণ আগুনটাকে সত্তর বার দয়া লইবা দেখুন না আনছে এখন এটা পানিতে সত্তরে বাধ্য হতো করে একটা পাহাড়ের পর্বতের পাহাড় বরফের পাহাড়ের মধ্যে রাখা হইল যেই মাত্র রাখা মাত্র তখন আবার আগুনের আঙ্গরা আগুনের জাহান নামে চলে গেছে জাহান না জাহান নামের আগুনের আঙ্গরাটা জাহান নামে চলে গেল। যাইবার সময় যে দুয়া দিয়া গেল এই দুয়াটা হইল দুনিয়ার আগুন এখন চিন্তা করেন কেমন আগুন থেকে বাঁচো কো আহমি কুমে থেকে যখন এমন গরম আর এমন গভীর জাহার্নাম সেখানে জায়গাটাও বড় নিকৃষ্ট জাগা যে জায়গার মধ্যে অত্যন্ত দুর্গন্ধ হুজ আছে রক্ত আছে আল্লাহ রসুল বলেন একটা বালতি রক্ত যদি এবং যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া তার বিষাক্তের কারণে কেমন পর্যন্ত এই কথা আর কোনদিন সবুজ গাছ উঠবে না ওই জাতীয় জাহান নামের আগুন এত গভীর জাহান নামের কুয়াডা অগ্নিকন্ড এত গভীর একটা মানুষকে জাহান নামে ফেলে দিলে এরকম থাকবেন না মেয়া মাইল আছে তো মাইল আছে মাইল লইব নিবা তো এই কানের লতির থেকে কাঠ পর্যন্ত মাঝখানের ফাঁকটা মনে করেন আর ধরে ঠিক না আল্লাহ রসুল বলেন জাহান এই কানের লতির টিকা কাত পর্যন্ত মক্কা মদিনার মাসকানের ফাঁক মানে আড়াইশ মাইল হয় তাহলে মাথার টিকা পর্যন্ত ক সময় লিখির আহমদ তুলাল কিতাবে লেখেন জাহান নামিনা নিচের টুট্টানব্বই গজ নিচের দিকে দাঁত হবে পাহাড়ের টিলার সমানের দাঁত গুলো মাথার উপর দিয়ে বাড়িব আর উপরের ভাইরের দাঁত গুলো টিলা গুলা নিচের দিয়ে বাড়িবাক দিয়ে ধোয়া বাড়িব আল্লাহর হাবিব বলেন ওই জাহান নাম থেকে একটা জাহান নামী উঠায় যত মানুষ আছে সমস্ত মানুষ জাহান নামের সেই রাস্তা নিযুক্ত করা আছে আল্লাহ একবার বিস্তারিত আলোচনার অবকাশ নাই আসুন জন্য দেখা যাবে ওই জাহান আগুন যখন এত মোটা মানুষটা আল্লাহ যখন জাহান নামে হেলে দেওয়ার পরে নিচে পসতে গিয়া এর ভিতরে যে জাহান্নামের আগুন যে লাগবে তার চামড়া গলব আর জোড়া লাগবো গলবে আর জুরা লাগবে আল্লাহ নিজে বলেন কোল্লাম بَغَضَ اللَّهُ جُلُودًا غَيْرَ لِيَذُوقُوا الْعَذَابَ